মুসলিম জীবনে একটা হচ্ছে নামাজের ভিতরে এর অবস্থা একটা নামাজের বাইরের অবস্থা ঠিক না এটা হচ্ছে আমাদের নামাজের বাইরের অবস্থা আর একটা হচ্ছে নামাজের कारो साथ एकमत आल्ला पाक छा आल्ला कारो कथा बोला बाप मार्थे कथा बोला ऐले मेर कथा बोला क्यू चलो दुनिया সেই জায়গায় যেখানে দুনিয়ার কারো সাথে কথা বলা চলে না সেখানে নবীর জন্য সালাদ পেশ করছেন আপনি আল্লাহ আল্লাহ আল্লাহ মুহম ঠিক না সবচেয়ে বেশি এখানে এই জন্য প্রথম নম্বরে যে ক্ষেত্রটি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে নামাজের ভিতরে এবং এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সঠিক মতে যদি কেউ নবিসেরামাজের ভিতরে ফরজ হোক আর সন্নত নফল নামাজ হোক নামাজের ভিতরে সলাৎ এবং সালাম না পেশ করে দুরুদ্ সালাম পেশ না করে তাহলে সেই নামাজ হয় না নামাজের একটি রুকুন হচ্ছে আত্মাহিয়াত পড়া আর আত্মাহাতে রয়েছে কি সালাম আর একটি রুকন হচ্ছে সঠিক মতেুদ পড়া আর সেটা ফরোজ নামাজ হোক আর সন্নতুল হোক আপনার শেষ তা হবে তাহের পরে আল্লাহ মুহম আল্লাহ আলহ মুহদ তো নবী করিম সাল্লাম একটি হাশ মর্মে শোনাই অনেক রয়েছে নামাজের ভিতরে পড়া সম্পর্কে বা সালাম পড়া সম্পর্কে একজন লোকে দেখলেন দোয়া পড়েছে আলহ নবীল কিন্তু নবী সালাম সাল আল্লাহ আল্লাহ মুহম্মদ এটা না দুরুদ ইব্রাহিমে পড়লো না হয়তো জানা ছিল না অথবা তারা ছিল गुरुपूर्ण विषय इच्छा करे दिल्ली नामा बी नाम मध्य दुरुद के गण्य कर दुरुदा सुन्न दूर के রাফায় মতো সোননাথ আমিন জোরে বলার মতো সোননাথ বুঝা গেছে তিনবার পাঁচবার আমরা এটাকে রকুন ফরজ বলছি আর আমরা কি করে দূর পড়বো না আরব দেশের আলামারা এটাকে রুকুন ফরজ বলছে আর ওরা আবার দূরত পড়ে না বলছে ওহাবি দূরত পড়ে না এটা কথা হইল ওই ব্যক্তি সম্পর্কে বললেন এই ব্যক্তি বড় তাড়াহোড়া করে তারপরে ওকে ডাকলেন ফাকার বললেন আর অন্যদেরকে বললেন এজা সাল্লাহম যখন তোমাদের কেউ নামাজ পড়বে এফমিদ ইনগান গনগান রয়েছে শারীরিক এবাদত বাচনিক এবাদত আর আর্থিক এবাদত সবকার জন্য আল্লাহর জন্য এটা হচ্ছে আল্লাহ পাকের তারপরে কি করতে হবে তাহলে আল্লাহর গনগান হয়ে গেল সবচেয়ে বড় হক কার সৃষ্টিকর্তার যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি না করলে আমি আসতামই না আপনি আসতেন না কেউ আসতো না তার সবচেয়ে বড় হক আল্লাহর সংসার পেশ করে দিলাম আর তারপরে আত্মাল নিজের জন্য আলেই না আমাদের শান্তির প্রয়োজন ও আলাইবাদ অন্য অন্য ভাই বেরাদ সাল মুসলিম ভাইয়েরা রয়েছে হ্যাঁ মালায় জিনের জন্য দোয়া হয়ে গেল আত্ম তারপর আল্লাহ সাল্লদ সালাদ পেশ করা হয়ে গেল বললেন যে সালাত এবং সালাম নবীর হক আদায় করার পরে তারপরে যা ইচ্ছা নিজের জন্য দোয়া করো দুনিয়ার কারো জন্য তুমি দোয়া করো এটা হচ্ছে নবী কারিম সাসম নির্দেশ হাদিস দ্বিতীয় ক্ষেত্র যেখানে দরুদ সালামের গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে জানাজার নামাজ জানাজার সন্নতি তরিকা হচ্ছে যে এমাম তকবীর বলবে তাকবির দিয়ে কি শুরু করবে জানাজার শুরু করবে তার মানে জানাজাতে আজান কামত তাহলে নেই ঠিক না জি তারপরে কি পড়বে সুরা পড়বে চলবে না আর দুরুদ হইলো আপনাদের কাছে শোন না তারপরে বলছেন ফাতে করি কত মিথ্যা কথা ঠিকই না আমাদের কাছে জানাজা নামাজেও জরুরি সুরা ফাতিহা পড়া হ্যাঁ छा दुरुदार नाम भूलोधन करते मजार कुराफा प्रमाण हादिस हादिसहाीस नहीं ওদের কিতাবের তরিকাতে আছে কিতাবের তরিকাতে হাদিস কি আছে যে জানাজাতে সানা পড়তে হবে যেটা নাই সেটা পড়তে হবে আর যেটা আছে ওইটা পড়া এই সুরাফা বাঁধা তকবিরা তিরোলা প্রথম তকবির দিয়ে সুরা ফাতেহা তাহলে পড়বেন তাহলে সুরা ফাতেহার আগে যদি সানা থাকতো তাহলে সানা বলতেন না উল্লেখ করতেন না যেটা নবীর